মুগিরাহ ইবনু সুবাহ রদিল্লাহতু হতে বণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাহাল্লাম এর পুত্র ইব্রাহিম রদিল্লাহতু আল্লাহ্ন যেদিন ইন্তেকাল করেন সেদিন সূর্য গ্রহণ হয়েছিল লোকেরা বলল ইব্রাহিম রজিল্লাহতু আল্লাহ এর মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে আল্লাহ রসী সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন বললেন নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারণ মৃত্যু বা জন্মের কারণে এ দুটোর গ্রহণ হয় না কাজেই যখন তোমরা এদের গ্রহণ হতে দেখবে তখন তাদের মুক্ত হওয়া পর্যন্ত আল্লাহ নিকট দোয়া করবে এবং সালাত আদায় করতে থাকবে